আবু হুরাইরা রাজিয়াল্লাহ তাল্লান্ন হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যখন সালাদ শুরু হয় তখন দৌড়িয়ে গিয়ে সালাতে যোগদান করবে না বরং হেঁটে গিয়ে সালাতে যোগদান করবে সালাতে ধীর স্থিরভাবে যাওয়া তোমাদের জন্য অপরিহার্য কাজেই জামাতের সাথে সালাদ যতটুকু পাও আদায় করো আর যা ছুটে গেছে তা পূর্ণ করে নাও